সুর তোহা বি রহমান وهل <تصفيق> أتى তুমি এর দ্বারা কষ্ট পাবে এ কোরআন তো হচ্ছে বরং কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটি উপায় ও নসিহাত ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করে এ কেতাব তার কাছ থেকে অবতীর্ণ যিনি জমিন ও সমুচ্চ আকার সমূহ সৃষ্টি করেছেন দয়াময় আল্লাতালা মহান আরসে সমাসীন হলেন আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে যা কিছু আছে এ দুয়ের মাঝখানে এবং জমিনের অনন্ত গভীরে তা সবই मानूष तुम्हें जो जोरे कथा बोता पान तेमनी गोपन कथा वर तर चाहते गोपन जाल्ला छा महबूद नहीं जबीय उत्तम नाम निबेदित हे नबी तुम्हारे की मूसार कहनी पहुंचे विशेषकर घटनाटी जख से दूरे आगुन देख और लोकजन बोल तुम्हारा अपेक्षा थको अभी अवश्य आगुन देखते पे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 মিন্দি তুক দু नुबोधर जा मनोजगे छाड़ा द्वित नहीं अतय तुम शुद्ध बार स्वरण नामा कर क्या अवश्य आसबे एक सुनिर्दिष्ट समय पर गोपन कर रखते चाह क्ति के क्या दिन कर्म अनुजीत क्या दिवस विश्वास करना प्रवृत्ति अनुसरण करके बाधा दी पर एमटी करतपर तुम निजे ध्वस हो जा নাই হ্যা সে বলল এটি হচ্ছে আমার হাতের লাঠি আমি কখনো কখনো এর ওপর ভর দিই আবার কখনো তা দিয়ে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পারি তাছাড়াও এটি আমার আরও অনেক কাজে লাগে আল্লাহ বললেন হে মুসা এটি মাটিতে নিক্ষেপ কর অতপর সে তা মাটিতে নিক্ষেপ করল সাথে সাথেই তার সাফ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল سنعيدها سيرتها الأولى وضم يدك إلى جناحك تخرج তিনি বললেন হে মুসা তুমি একে ধরো ভয় পেও না দেখবে আমি এখনই তাকে তার আগের আকৃতিতে আকৃতি হে মুসা এবার তুমি তোমার হাত তোমার বগুড়ে রাখো অতপর দেখবে কোন রকম অসুখজনিত দোষ ত্রুটি ছাড়াই তা নির্মল উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে এ হচ্ছে আমার পরবর্তী নিদর্শন এগুলো এজন্য দেওয়া হলো যেন আমি তোমাকে আমার কুদ্রতের আরো বড় বড় নিদর্শন দেখাতে পারি হ্যাঁ এবার এগুলো নিয়ে তুমি ফেরা যাও কেননা সে নিজেকে মারাত্মক সীমা লঙ্ঘন করে ফেলেছে قولي وانجئي من أذي نركه في أمري كي نسبحك كثيرا وننكرك كثيرا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 जैसे उभय पवित्रता और महिमा घोषणा करते तुम्हें बस बस स्मरण करते कार्यक्रम सम्मिक दृष्टा وَلَقَدْ مَنَنَّا عَلَيْكَ مَرْوَةً أُخْرَى إِذْ أَوْحَيْنَا إِلَىٰ Yeah. <laughs> হে মুসা তুমি যা কিছু চেয়েছ তা সবই তোমাকে দেয়া হলো। আমি তো এর আগেও অলৌকিকভাবে তোমার প্রতি প্রতিপালনের ব্যবস্থা করে তোমার উপর আরেকবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মায়ের কাছে একটি ইঙ্গিত পাঠিয়েছিলাম আসলে সেই বিষয়টি ইঙ্গিত করে বলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল সে ইঙ্গিত ছিল তুমি থেকে ফেরাউনের লোকদের কাছ থেকে বাঁচানোর জন্যে জন্মের পর একটি সিন্দুকের ভেতরে রেখে দাও অতঃপর তাকে সিন্দুক সহ নদীতে ভাসিয়ে দাও যেন নদী তাকে ভাষাতে দেয়। আমি জানি একটু পরেই তাকে উঠিয়ে নেবে এমন এক ব্যক্তি যে আমার দুশ্মন এবং তারও দুশ্মন হে মুষা আমি আমার কাছ থেকে ফেরাউন ও অন্য মানুষদের মনে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম যেন তুমি আমার চোখের সামনে বড় হতে পারো مين في ان دي ما ناسم مجي تعالى قدري يا موسى ب وصلنا the Hanver and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 अविलम्ब् फेर चले जाओ क्यों से मार्मक सीमा लंघन कर दाय पेश करार समय तुम्हारा तरह से नम्र कथा बोलो तुम्हारे उपदेश कबुल कर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 পুনলস হ <rahimer>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 وَلا قز الرينغ آتين فُدلَهَا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 قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِينَةِ وَعَلَى أجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من সে বলল হ্যাঁ তোমাদের সাথে প্রতিযোগিতার ওয়াদা হবে তোমাদের মেলা বসার সেদিন মধ্যদিনই যেন লোকজন এসে জমা হয়ে যায় অতপর ফেরাউন উঠল এবং কথা অনুযায়ী যাদুর সামান পাত্র জমা করল তারপর মোকাবেলা দেখার জন্যে সে ময়দানে এসে হাজির হল মুসা তাদের লক্ষ্য করে বলল দুর্ভোগ হোক তোমাদের তোমরা কখনো আল্লা তালার উপর মিথ্যা অভিযোগ আরোপ করো না নতুবা তিনি তোমাদের আজাব দিয়ে সমলে ধ্বংস করে দেবেন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 সে বলল তোমরাই বরং আগে নিক্ষেপ কর। জাদুর প্রভাবে তার কাছে মনে হল তাদের জাদুর রশি ও লাঠিগুলো বুঝি এদিক সেদিক ছোটাছুটি করছে All right. <laughs> এতে মুসা তার অন্তরে কিছুটা ভয় ও শঙ্কা অনুভব করল আমি বললাম হেমূসা তুই ভয় পেও না শেষ তো তুমিই বিজয়ী হবে হেমূসা তোমার ডান হাতে যে লাঠি আছে তা ময়দানে নিক্ষেপ করো দেখবে এ যাব যা খেলা ওরা বানিয়েছে এটা সেগুলোকে গ্রাস করে ফেলব মূলত ওরা যা কিছুই করেছে তা তো ছিল নেহায় জাদুকরের কৌশল আর জাদুকর কখনো কামিয়াব হয় না যে রাস্তা দিয়েই সে আসুক না কেন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 তুমি যে আমাদের জাদু করতে বাধ্য করেছ তারা মাফ করে দেন আমরা বুঝতে পেরেছি আল্লাহ তারাই হচ্ছেন শ্রেষ্ঠ তিনি হচ্ছেন অধিকতর স্থায়ী যে ব্যক্তি কোন অপরাধে অপরাধী হয়ে তার মালিকের দরবারে হাজির হবে তার জন্য থাকবে জাহান্ন আর জাহান্নাম এমন এক জায়গা যেখানে মানুষ মরতে চাইলেও মরবে না আবার বাঁচার মতো করে বাঁচবেও না অপরদিকে যে ব্যক্তি তার কাছে মোমেন হয়ে কোন নেক কাজ নিয়ে হাজির হবে তারাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে সমুচ্চ মর্যাদার এমন এক স্থায়ী জান্নাত যার পাদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে সেখানে তারা থাকবে চিরকাল এ হচ্ছে সে ব্যক্তি পুরস্কার যে জীবন পবিত্র রেখেছে ফিরউনু বিজুন দিঘি তিয় মিম ফিরউনু কৌম হু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 মূলত ফেরাউন তার জাতিকে গুমরা করে দিয়েছে সে কখনোই তাদের সঠিক পথ দেখায়নি তোমাদের প্রধান শত্রু ফেরাউন থেকে তোমাদের মুক্তি দিয়েছি এবং আমি তোমাদের নবীর কাছে তুর পাহাড়ের ডান দিকে যে স্থানে তাওরাব গ্রন্থ দানের ওয়াদা করেছিলাম তাও পূরণ করেছি তোমাদের জন্য আমি আরো নাজেল করেছি তোমাদের প্রতি এক পবিত্র খাবার যার নাম মান এবং সালবা। তোমাদের আমি যা ভালো খাবার দান করেছি তা খাও এবং তাতে বাড়াবাড়ি করো না নতুবা তোমাদের উপর আমার গজব অবধারিত হয়ে যাবে আর যার উপর আমার গজব নাজিল হবে সে তো ধ্বংসই হয়ে যাবে আমি অবশ্যই তার প্রতি ক্ষমাসীন যে ব্যক্তি তবা করল অতঃর সৎপথে অবিচল থাকল মুসা পাহাড়ে আসার পর আমি বললাম হে মুসা কেন তুমি তোমার জাতির লোকদের থেকে তাড়াতাড়ি দূর পর্বতে চলে এলে সে বলল না তারা তো আমার পেছনেই রয়েছে আমি তোমার কাছে আসতে তাড়াতাড়ি করলাম যাতে করে হে মালিক তুমি আমার ওপর সন্তুষ্ট হও তিনি বললেন তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে আর এক পরীক্ষা ফেলেছি সামেরি নামের এক ব্যক্তি তাদের গুমরা করে দিয়েছিল قوموا قد حسننا انفصلوا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 one আমরা তোমার প্রতিশ্রুতি নিজেদের ইচ্ছায় ভঙ্গ করিনি আসলে যা ঘটেছে তা ছিল মানুষদের অলঙ্কার স্বামী আমাদের অপরাধ। এভাবেই সামেরি প্রতারণার চারে নিক্ষেপ করল তারপর সে অলঙ্কার দিয়ে তাদের জন্য একটি বাছুর বানিয়ে বের করে আনলো। মূলত তা ছিল একটি নিষ্প্রাণ অবয়ব তাতে গরুর মতো শব্দ ছিল মাত্র তারা এটুকু দেখে বলতে লাগল ए हे तुम महबूद यूसार मबूद किंतु मुसा एर कथा भूले मबूदर सन्धाने तुर पहाड़े चले गय দেখেনি ওটা তাদের কথার কোনো উত্তর দেয় না না ওটা তাদের কোনো রকম ক্ষতি উপকার করার ক্ষমতা রাখে মূষা তার জাতির কাছে ফিরে আসার বলেছিল হে আমার জাতি এ গোবাছুর দ্বারা তোমাদের এমানের পরীক্ষা নেওয়া হচ্ছে তোমাদের মারিক্ত হচ্ছেন দয়াময় আল্লাহ তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো ওরা বলল যতক্ষণ পর্যন্ত মুসা আমাদের কাছে ফিরে না আসবে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 তুমি ফিরে এসে হয়তো বলবে তুমি করেছো এবং জিজ্ঞেস করল এবার বলো তোমার ব্যাপারটা কি হয়েছিল وَنُفِضَ فَمَنْ بَنَىٰ وَكَانَ لِكَ سَوْغًا لِنَفْسِي وَلَمْ ও সে বলল আসলে আমি যা দেখেছিলাম তা ওরা দেখেনি ঘটনাটা ছিল আমি আল্লাহর বাণীবাহকের পদচিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়ে নিলাম অতপর তা নিক্ষেপ করলাম আমার মন কেন জানি এভাবেই আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল সে বলল চলে যা আমার সম্মুখ থেকে তোমার জীবদ্দশায় তোমার জন্য এ শাস্তি নির্ধারিত হল তুমি বলতে থাকবে আমাকে কেউ স্পর্শ করো না এছাড়া তোমার জন্য আরও আছে পরকালের আজাবের ওয়াদা সমুদ্রে নিক্ষেপ করব হে মানুষ তোমাদের মাহুদ তো কেবল আল্লা তালাই যিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই তিনি তার জ্ঞান দিয়ে সবকিছু পরিবেষ্টণ করে আছেন won la kami va iima kon de مَن أَرَضَعَ عَنْهُ فَإِنَّهُ يَحْمِلُ يَوْمَ يَقَامَتِ الْإِزْرَاءِ كَانَ دِينُ نَسِيءٍ أتروا المجرمين يومئذ ذرقا كتخافتون ذلك যে সব ঘটনা তোমাদের আগে ঘটেছে তার সংবাদ আমি এভাবেই তোমাকে শুনিয়ে যাব তাছাড়া আমি তোমাকে আমার কাছ থেকে একটি স্মরণিকাও দান করেছি যে কেউই এ শরণিকা থেকে মুখ ফিরিয়ে নেবে সে কে দিন নিজ কাঁধে গুনাহের এক ভারী বোঝা বইবে তারা সব সময় ব্যবস্থায় থাকবে কে আমাদের কঠিন দিনে তাদের জন্যে এ বোঝা কত মন্দ প্রমাণিত হবে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন আমি সব অপরাধীকে এমন অবস্থায় জমা করব ভয়ে তাদের চোখ নীল ও দৃষ্টিহীন থাকবে তারা নিজেদের মধ্যে চুপে চুপে বলা বলি করতে থাকবে তোমরা দুনিয়ায় বড় জোর দশ দিন অবস্থান করে এসছ আসলে আমি জানি সেই অবস্থানে সঠিক পরিমাণ কত ছিল বিশেষ করে যখন তাদের মধ্যেকার সবচেয়ে বিবেকবান ব্যক্তি যে সৎ পথে ছিল বলবে তোমরা তো দুনিয়ায় মাত্র একদিন অবস্থান করে এসেছি হে নদী তারা তোমার কাছে কেয়ামতে সময় পাহাড় অবস্থা কি হবে জানতে চাইবে সে সময় আমার মালিক এগুলোকে টুকরো টুকরো করে উড়িয়ে দেবেন অতঃপর এই জমিনকে তিনি মসৃণ ও সমতল ভূমিতে পরিণত করে ছাড়বেন তুমি এতে কোন রকম অসমতল ও উঁচু নিচু দেখবে না কু দিনগু মুয় দিয়ু কং জল মু সেদিন সব মানুষ একজন আহ্বানকারীর পেছনে চলতে থাকবে তার জন্য কোন বাঁকা পথ থাকবে না সে চাইলেও অন্য অন্যদিকে যেতে পারবে না সেদিন দয়াময় আল্লা তালার প্রচন্ড ক্ষমতার সামনে অন্য সব শব্দেই ক্ষীণ হয়ে যাবে এ ভয়ঙ্কর পরিস্থিতিতে ভীত বিহবল মানুষের পায়ে চলার মৃত্যু আওয়াজ ছাড়া আর কিছুই তুমি না সেদিন পরাক্রমশালী আল্লাহ তালার সামনে কারো কোন রকম সুপারিশই কাজে আসবে না অবশ্য যাকে করোনাময় আল্লাহ তালা অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন তার কথা আলাদা তাদের সামনে ও পেছনে যা কিছু আছে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 وَكَانَ ذَلِكَ أَنذَرًا بُكْرًا عَنِ الرَّبِّ أَوْ وَصَّرْنَا فِي جِمَيْنٍ وَاعِظِينَ لَهُمْ تَقُولَ أَوْ فَتَعَالَ اللَّهُ الْمَلِكُ الْحَفَّ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 তবে জ্ঞান বাড়াতে চাইলে বলো হে আমার মালিক আমার জ্ঞান ভান্ডার তুমি বৃদ্ধি করে দাও तुमरा आदम के श्रद्धा करो तक तथा ही श्रद्धा करल किस्वीकार कर लिखा आदम के बल्लम शयतान हमारो तुम्हार जीवन साथी दुश्मन सूतरा देख एम जान ना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 সাবধান করা সত্ত্বেও অতপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল সে তাকে বলল হে আদম আমি কি তোমাকে অনন্ত জীবন জীবনদায়নি একটি গাছের কথা বলবো যার ফল খেলে এখানে চিরজীবন থাকতে পারবে এবং বলবো এমন রাজত্বের কথা যার কখনো পতন হবে না অতপর তারা উভয় ওই নিষিদ্ধ গাছের ফল খেল সাথে সাথেই তাদের শরীরের লজ্জা স্থানসমূহ তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা লজ্জায় তাড়াতাড়ি করে জান্নাতের বিভিন্ন গাছের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান করল এভাবেই আদম তার মালিকের নফরমানি করল এবং এ কারণে সে সাময়িকভাবে পথভ্রষ্ট হয়ে গেল কিন্তু তার ক্ষমা প্রার্থনার পর তার মালিক তাকে তার বংশধ্বদের পথ প্রদর্শনের জন্য বাছাই করে নিলেন তার উপর ক্ষমা পরাবশ করেন এবং তাকে সঠিক পথ নির্দেশ দিলেন فهاجمي عن بعضكم لبعض عدوهم فإن ما من أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحسره يوم القيامة أعمى তিনি বললেন শয়তান ও তোমরা এখন উভয় দলই এখান থেকে নেমে পড়ে মনে রাখবে তোমরা কিন্তু একজন আর একজনের জঘন্য দুশ্মন অতঃপর তোমাদের জীবন পরিচালনার জন্য যদি আমার কোন হেদায়ত পথনির্দেশ আসে অতপর যে আমার হেদায়ত অনুসরণ করবে से ना क्निया को विपदगामी ना आफेरा से कष्ट हाँ जे व्यक्ति विमुख है तरफ जीवन बाग्री संकुचित सर्वोपरिता क्या दिन अंध बनिए हाजिर करब से निजेके ए मालिक तुम्हें क्यों आज अंध बनिए उठा दुनिया तो चक्षुष मन व्यक्ति gay <laughs> দিলু <laughs>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 en crovelant pour nous যদি তোমার মালিকের পক্ষ থেকে এদের অবকাশ দেওয়ার এই ঘোষণা না থাকত এবং এদের উপর আজাব আসার সুনির্দিষ্ট কালখন আগেই ঠিক করা না তাহলে এদের উপর কবেই আজাব অবশ্য অতএব হে নবী এরা যা কিছুই বলে তুমি তার উপর ধৈর্য ধারণ করো তুমি বরং তোমার মালিকের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের আগে ও তা অস্ত যাওয়ার আগে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 خير وأبقى go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 আমি তো তোমার কাছে কোন রকম রেজেক জীবন উপকরণ চাই না রেজেক তো তোমাকে আমি দান করি আল্লাহ তালাকে ভয় করার জন্যই রয়েছে উত্তম নাম। এর পরেও মূর্খ লোকেরা বলে এ ব্যক্তি তার মালিকের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন তুমি কি মনে করো তাদের কাছে সেসব দলিল প্রমাণ নেই যা আগের কেতাবসমূহে মজুত রয়েছে আমি যদি এর আগেই তাদের কোনো আজাব দিয়ে ধ্বংস করে দিতাম তাহলে অবশ্যই এরা বলত হে আমাদের মালিক